of Ramadan. Welcome, Welcome oh Ramadan. It is Ramadan. It is Ramadan. Priyo Muslim, Emungo Muslim, Bhaiyo Bonera. Assalamualaikum warahmatullahi wabarakatuhu.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 ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ড জাকির এটা খুব গুরুত্বপূর্ণ টপিক অনুশোচনা বা তবা মাস আজকের অনুষ্ঠানের শুরুতেই একটা মৌলিক প্রশ্ন করি আরবি শব্দ তবা এটার অর্থ আসলে কি আমি এটার সাধারণ সংজ্ঞাটা জানতে চাই পাশাপাশি ইসলামিক দৃষ্টিভঙ্গিটাও জানব এই আরবি শব্দ তবা এর অর্থ হচ্ছে ফিরে আসা বা প্রত্যাবর্তন আর ইসলামিক পরিভাষায় সরিয়া অনুযায়ী এর মানে একজন মানুষ সেগুলো ত্যাগ করেছে যেগুলো আল্লাহ সবাহ তালা নিষেধ করেছেন আর ফিরে এসেছে সেই সব জিনিসগুলোতে যেগুলো আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন এক কথাই তবা মানে একজন লোক সেই কাজগুলো ত্যাগ করেছে যেগুলো আল্লাহ নিষেধ করেছেন এবং সেই কাজগুলোতে ফিরে এসেছে যেগুলো আল্লাহ আল্লা সবানুয়া তালা নির্দেশ দিয়েছেন আর এই অনুশোচনা বা ধারণা। আপনি সব ধর্মেই খুঁজে পাবেন যে ধর্মগুলো কোন ঈশ্বরে বিশ্বাস করে আর আল্লাহ সাবান তা আলা অনুশোচনা বা তবা সম্পর্কে পবিত্র কোরণের অনেক জায়গায় বলেছেন যেমন সুরা নূর অধ্যায় নম্বর চব্বিশ আয়াতম্বর একত্রিশ আল্লাহ বলেছেন হে মোমিন গণ তোমরা সবাই আল্লাহ তালার দিকে প্রত্যাবর্তন করো যাতে সফলকাম হতে পারো আল্লাহ কথা আবারও বলেছেন সুরা বাকারা অধ্যায় নাম্বার দুই আয়াত নম্বর দুইশ আল্লাহ বলেছেন যে আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তবা করে ফিরে আসে এবং আল্লাহ তাদের ভালোবাসেন যারা পরিচ্ছন্ন ও পবিত্র আর একই ধরনের কথা আছে আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাদিসে এটা আছে সহিব বুখারিতে খন্ড নম্বর আট বুক অফ সাপ্লিকেশনস হাদিস নম্বর ছয় হাজার তিনশো নয় আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ আল্লা সাবান খুব খুশি হন যখন তার বান্দা তবা করে ফিরে আসে হারানো উঠ খুঁজে পেলে তোমরা যতটা খুশি হও আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন তার মানে আল্লাহ সাবান তালা খুব সন্তুষ্ট হন যখন কেউ অনুশোচনা করে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তালা ক্ষমা করেন তাহলে এক কথায় তবা মানে অনুশোচনা সেই সব কাজ ত্যাগ করা যেগুলো আল্লা সুান নিষেধ করেছেন আর সেই কাজে ফিরে আসা যেগুলো তিনি নির্দেশ দিয়েছেন অন্য কথা এটা আল্লাহর অপছন্দের কাজ থেকে পছন্দের কাজে পাড়ি জমানো আল্লাহ যেন আমাদের জাকির আপনি কি বলবেন যে তবা আর মাঘফিরাত এই দুইটার মধ্যে পার্থক্যটা আসলে কি মাফিরাত মানে যতদূর জানি ক্ষমা প্রার্থনা মাঘফিরাত মানে ক্ষমা প্রার্থনা আর মানে ক্ষমা প্রার্থনা করা স্তেগফার এর মানে দুটো হতে পারে একটা মানে হচ্ছে যখন এটাকে তবা শব্দের সাথে ব্যবহার করা হয় আরেকটা মানে হচ্ছে যখন শব্দটা একেবারে আলাদা যখন শব্দটা আলাদা থাকে তখন এর মানে আগের মতোই থাকে আলাদা ব্যবহার করা হলে শব্দটার অর্থ আগের মতোই থাকে তবে বিশেষজ্ঞগণ বলেন যে যখন এই শব্দটা তবার সাথে ব্যবহার করা হয় এর মানে হচ্ছে আমরা আশ্রয় প্রার্থনা করছি আমাদের অতীতে করা পাপগুলো থেকে আর তবা যখন স্তেক ফারের সাথে ব্যবহৃত হয় এর মানে আমরা আল্লাহ সালার কাছে অনুশোচনা করছি আর আশ্রয় প্রার্থনা করছি সেই সব কাজ থেকে ভবিষ্যতে আমরা যে যেসব কাজে লিপ্ত হতে পারি তাহলে স্তেকফার মানে হচ্ছে সেই কাজ থেকে আশ্রয় চাওয়া অতীতে আমরা যেগুলো করেছি আর তবা মানে সেই কাজ থেকে আশ্রয় চাওয়া ভবিষ্যতে দুর্ভাগ্যজনকভাবে আমরা যে সব কাজে লিপ্ত হতে পারি এ হচ্ছে পার্থক্য আলাদা ব্যবহার হলে এর অর্থ আগের মতোই থাকবে আর তবের সাথে ব্যবহৃত হলে দুটো আলাদা মানে হবে এটা ভালো যে প্রত্যেকটা পর্বেই আমরা নতুন নতুন কিছু সংজ্ঞা শিখছি আর আমার ধারণা মুসলিম ভাইবোনদের অনেকেই এখন এগুলো সম্পর্কে জানে না এতে করে তাদের সবার অনেক উপকার হচ্ছে আপনার কাছে পরের প্রশ্ন এই পবিত্র রমজান মাসে অনুশোচনা বা তবা করার ব্যাপারে এত গুরুত্ব দেওয়া হয়েছে কেন এই মাসটা খুবই স্পেশাল কারণ আল্লাহ সেবানা তার বান্দাদের তার ভৃত্যদের সবচেয়ে বেশি ক্ষমা করেন এই মাসে যে রমজান হচ্ছে উল্লেখ আছে থিমিজিতে বুক অব ফাস্টিং হাদিস নাম্বার ছয়শ বিরাশি আমাদের প্রিয়নবী মোহাম্মদাম বলেছেন যে যখন পবিত্র রমজান মাসের প্রথম রাত আসে শয়তান তখন সেকোলে আবদ্ধ থাকে আর দোচকের দরজা বন্ধ থাকে দোজখের একটা দরজাও খোলা থাকে না আর বেহেস্তের দরজা তখন খোলা থাকে বেহেস্তের একটা দরজা বন্ধ থাকে না সে সময় লোকজনকে উদ্দেশ্য করে বলা হবে যে তোমরা যারা ভালো কাজ করতে চাও এদিকে এসো আর যারা খারাপ কাজ করছ তারা পিছিয়ে যাও আর আল্লাহ তার বান্দাদের আবারও সুযোগ দিয়ে থাকেন এটা রমজান মাসের প্রত্যেক রাতে তিনি করেন আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি আরো বলেছেন এই সোহাদিসটার উল্লেখ আছে তিরমিজিতে হাদিস নাম্বার তিন আমাদের পাঁচশো পঁয়তাল্লিশ আমাদের প্রিয়নবী মো সাল্লাসাল্লাম একবার তিনি মঞ্চের উপর দাঁড়ালেন খুদ্ দেওয়ার আগে তখন তিনি বললেন আমিন আমিন আমিন তিনবার লোকজন প্রশ্ন করল হে রাসুল কেন তখন আল্লাহ তাল রাসুল বললেন যে ফেরিস্তা জিব্রাইল তার কাছে এসে বলেছিলেন যে এই পবিত্র রমজান মাসে যার গুণা ক্ষমা করা হবে না যে দুজখে প্রবেশ করবে তার থেকে দূরে থাকতে আল্লাহর কাছে প্রার্থনা করুন তারপর জিব্রাইল বললেন মোহাম্মদুল্লাহসাল্লামকে বলেন আমিন মোহাম্মদাম বললেন আমিন তার মানে এটা দুর্ভাগ্যজনক একজন লোক রমজান মাসকে সামনে পাচ্ছে কিন্তু তার গুন ক্ষমা করা হচ্ছে না এটাই তো ক্ষমা পাওয়ার মাস আমাদের প্রিয়নবী মোদাম বলেছেন এটা আছে সেই বুখারিতে খণ্ড নম্বর তিন বুক ফাস্টিং হাদিস নম্বর এক এক যদি কেউ রমজানের পুরো এক মাস রোজা রাখে বিশ্বাসের সাথে আর আল্লাহর কাছ থেকে পুরস্কার লাভের আশায় তার অতীতের সব গুণা ক্ষমা করা হবে এজন্যই রমজান মাসকে বলা হয় ক্ষমাশীলতার মাস সুবাহান আল্লাহ ড জাকির আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে একটা কথা মাঝে মধ্যেই বলতাম যে প্রত্যেক দিন খ্রিসমাস হলে তো খুব ভালো হতো আর এখন বলে প্রত্যেক মাসই রমজান হলে খুব ভালো হতো। মন বদলে গেছে এখন অনুশোচনা বা তবা করার প্রয়োজন কি বিশেষ করে এই পবিত্র রমজান মাসে আর আল্লাহর প্রার্থনা করার কি সুবিধা আছে এটা আবশ্যিক আল্লাহ প্রত্যেক প্রত্যেক বান্দার মুসলিমের জন্য যদি সে কোন পাপ করে হোক সামান্য বা গুরুতর ছোট বা বড় যত তাড়াতাড়ি সম্ভব সে তবা করবে যে কোনো পাপ বা গুনার ক্ষেত্রে তবা করাটা আবশ্যক আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরানুর অধ্যায় নম্বর চব্বিশ আয়াত নম্বর একত্রিশ হে মোমিনগণ তোমরা সবাই আল্লাহ করো যাতে করে তোমরা সফল কাম হতে পারো যাতে সফল হতে পারোটি আয়াত নম্বর আট যে হে মোমিনগণ তোমরা তহবা করো আল্লাহ সামানার কাছে বিশুদ্ধ তবা আল্লাহ করেন আরো বলেছেন সুরাহুদ অধ্যায় নম্বর আয়াত নম্বর যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকে প্রত্যাবর্তন করো যাতে তিনি তোমাদের প্রতি সদয় হন আল্লাতালা পবিত্রকরণে বলেছেন সুরা সুরা অধ্যায় নম্বর বিয়াল্লিশ আয়াত নম্বর পঁচিশ তিনি তওবা কবুল করেন এবং পাপ পাপমোচন করেন তার কাছে ক্ষমা প্রার্থনা করো আর নিশ্চয়ই আল্লাহ স্বামতলা ক্ষমাশীল ও পরম দয়ালু আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা মাইদা অধ্যায় নম্বর পাঁচ আয়াত নম্বর উনচল্লিশ যদি একজন চোর অনুসচনা করে আর নিজেকে সংশোধন করে তবা করে যদি নিজেকে বদলে ফেলে তাহলে আল্লাহ সবান তার তবা কবুল করেন কারণ আল্লাহ সবানুতালা তো ক্ষমাসীল ও পরম দয়ালু আল্লাহর কথা আবারও বলেছেন সুরামাইদা অধ্যায় নম্বর 5 আয় নম্বর চুয়াত্তর যে তোমরা আল্লাহ আল্লাতালার কাছে ক্ষমা প্রার্থনা করো কারণ তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু পবিত্রকরণের আয়াতের পাশাপাশি অনেক হাদিসেও তোবার গুরুত্বের কথা বলা হয়েছে যেমন ধরেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহামের একটা হাদিস আছে সোহেবুখারিতে খণ্ড নম্বর আট বুক অব সাপ্লিকেশনস হাদিস নম্বর ছয় আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন আমি প্রতিদিন সত্তর বারেরও বেশিবার ক্ষমাপ্রার্থনা আর তওবা করে থাকি চিন্তা করেন আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি শ্রেষ্ঠ মানুষের দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তিনি বলেছেন যে তিনি আল্লাহ সাবাহতার কাছে ক্ষমা প্রার্থনা আর তবাক করেন প্রতিদিন সত্তর বারের বেশি বার এরপর উল্লেখ আছে সেই মুসলিমে খণ্ড নম্বর চার এটা আছে বুক অব জিক হাদিস নাম্বার ছয় হাজার পাঁচশো তেইশ নবী মোহাম্মদ সাল্লাহাম বলেছেন হে মোমিনগণ তোমরা তওবা করো আমি প্রতিদিন একশো বারেরও বেশি আল্লাহ কাছে তওবা করি এই হাদিসটা উল্লেখ করা হয়েছে মুসলিমে খণ্ড নম্বর চার বুক অব রিপেন্টেন্স হাদিস নাম্বার ছয় আমাদের প্রিয় নবী মোহাম্মদ সুল্লাহলাম বলেছেন আল্লাহ সাবাহানওয়ালা রাতের বেলায় হাত বাড়িয়ে দেন তাদের দিকে যারা তওবা করে তাদের পাপের জন্য যেগুলো তারা করেছে ভোর থেকে সন্ধ্যা হওয়া পর্যন্ত আর আল্লাহ সালানা দিনের বেলায় হাত বাড়িয়ে দেন তাদের দিকে যারা তবা করে তাদের পাপের জন্য যে পাপগুলো তারা করেছে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত যতদিন না সূর্য পশ্চিম দিকে ওঠে মানে রোজ কেয়ামতের দিন পর্যন্ত তার মানে আল্লাহ কেয়ামতের দিন পর্যন্ত আমাদের ক্ষমা করবেন যে তবা করবে একই ধরনের হাদিস এটা আছে সেই মুসলিমে খণ্ড নম্বর চার বুক অব জিকির হাদিস নম্বর ছয় আমাদের নবী মোহাম্মদ বলেছেন যে আল্লাহ সাবাহা তার বান্দাদের ক্ষমা করবেন যদি সে তও করে যতদিন না পশ্চিম দিকে সূর্য ওঠে তার মানে আল্লাহ রোজকে আমাদের ক্ষমা করবেন আগ পর্যন্ত যদি তার কোনো ভৃত্য তার কোনো বান্দা তও করে এছাড়া উল্লেখ করা হয়েছে সে বুখারিতে খণ্ড নম্বর 8 বুক অব রিক হাদিস নাম্বার ছয় আমাদের প্রিয়নবী মো সাল্লা সাল্লাম বলেছেন যে যদি কোনো আদম সন্তানকে দেওয়া হতো এক পাহাড় স্বর্ণ সে তারপরও দ্বিতীয় একটা পাহাড় চাইত আর যদি তাকে দেওয়া হতো দ্বিতীয় স্বর্ণের পাহাড় সে তৃতীয়টা চাইত কারণ ধুলা ছাড়া আর কিছু দিয়েই আদম সন্তানের পাগস্থলী পূর্ণ হবে না এখানে মানুষের লোভের কথা বলা হয়েছে আল্লাহ তালা তাকে যতই নিয়ামত দিন সে একটার পর একটা চাইতে থাকে আসলে তার তা করে ক্ষমা প্রার্থনা করা উচিত আর একটু আগে বলা হাদিসটার আর একটা ভাষণ আছে এটার উল্লেখ আছে সহি মুসলিমে খণ্ড নাম্বার চার বুক অব জিক হাদিস নাম্বার ছয় হাজার ছয়শো তেরো আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে আল্লাহ সামানা খুব খুশি হন যখন তার বান্দা তবা করে যখন ক্ষমা প্রার্থনা করে তার চেয়ে খুশি যে মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছে উঁটের পিঠে বিশ্রাম নিতে থামল একটা গাছের নিচে ঘুমিয়ে পড়ল যখন সে ঘুম থেকে উঠলো তখন দেখলো যে তার মালপত্র বোঝায় উঠটা সেখানে নেই সে একটা পাহাড়ে উঠে উঠটাকে খোঁজার চেষ্টা করলো কিন্তু পেল না আরেকটা পাহাড়ে উঠল সে কিন্তু উঠ সেখানে পেল না তৃতীয় পাহাড়ে উঠলো কিন্তু উঠ খুঁজে পেল না তখন সে আগের জায়গায় ফিরে আসলো আর দেখলো মালপত্র নিয়ে উঠটা সেখানে বসে আছে সে খুশি হয় আর আল্লাহ স্নালা তার চেয়ে অনেক বেশি খুশি হন যে মালপত্র সহ তার হারানো উঁটটাকে খুঁজে পেয়েছে আল্লাহ তার চেয়ে অনেক বেশি খুশি হন যখন কোনো বান্দা করে তো ক্ষমাপ্রার্থনা করে তার কাছে এই হল অনুশোচনা বা তোর গুরুত্ব এতে করে আমার নিজের ইসলাম গ্রহণের কথা মনে পড়ল রমজান মাস এই সময় খুঁজে পেয়েছি আমার ফিতরা আল্লাহামদুলিল্লাহ প্রিয় ভাই ও বোনেরা ইনশাল্লাহ দেখা হবে একটা ছোট্ট বিরতির পরে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাদরুদ্দানাদবী আমার পক্ষ থেকে এবং পিস টিভি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে জানাই রমজানুল মুবারকের আন্তরিক মুবারকবাদ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 এই অনুষ্ঠানে আবারও স্বাগতম রমজান আর ডেট উইথ ডক্টর জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের আলোচনার টপিক রমজান অনুশোচনা বা তাস জাকির আপনি কি আমাদের একটু বলবেন হয় সংক্ষেপে নয়তো বিস্তারিত উত্তরটা যেরকম হয় এখন এই পবিত্র রমজান মাসে অনুশোচনা বা তবা করার উপকারিতা কি অনুশোচনা করা বা তবা করার উপকারিতা হচ্ছে সেটা ইমাম রাগেব ইফতিানের মতে তবা করার তিনটা উপকারিতার কথা তিনি বলেছেন এক নাম্বার এটা মানুষের দস্ত্রুটিকে শনাক্ত করে আর সে বুঝতে পারে কোন জায়গা থেকে তার মনে শয়তান প্রবেশ করছে বুঝতে পারে তার অমুক জায়গাটা দুর্বল সেখান থেকে শয়তান প্রবেশ করতে পারে এভাবে একজন মানুষ শয়তানের বিরুদ্ধে প্রস্তুতি নিতে পারে দুই নাম্বার সেটা হচ্ছে সেই লোক তখন বিব্রত বোধ করে আর সে ভয় পায় আল্লাহ বানওয়া তে এতে তার মনের মধ্যে তৈরি হয় নম্রতা আর বিনয় তিন নাম্বার যে লোক একটা খারাপ কাজ করেছে আর ভালো পথে ফিরে এসেছে ভালো খারাপ দুটো অভিজ্ঞতা তার হয়ে গেছে সে যখন দেখে যে অন্য মানুষজন অন্য মুসলিম ভাইয়েরা তারাও ঠিক একই রকম ভুল করে ফেলছে সে তাদের প্রতি নমনীয় হয় তাদের ক্ষমা করে দেয় তাদের সাহায্য করে ইমাম ইবনে কাইম তবা করার ছয়টা উপকারিতার কথা বলেছেন এক নাম্বার যখন কেউ তবা করে আল্লাহ এটা সবচেয়ে বেশি পছন্দ করেন আল্লাহ সাবান তালা খুশি হন যখন কেউ তবা করে ক্ষমা প্রার্থনা করে কারণ যখন কোন মানুষ তবা করে তখন আল্লাহর কাছাকাছি থাকে তার মধ্যে দেখবেন নম্রতা আর বিনয় দুই নাম্বার অনুশোচনা বা তবা হচ্ছে ইবাদতের সবচেয়ে সেরা কাজগুলোর একটা আল্লাহ সালা তিনি দেখেন যে তার বান্দা তার ভৃত্য সত্যের পথে ফিরে এসেছে প্রার্থনা করে আর আল্লাতালাকে বিশ্বাস করে এতে আল্লাহ আল্লাতালা সেই লোকের চেয়েও বেশি খুশি হন যে লোক মরুভূমির মধ্যে হারানো উঁট খুঁজে পেয়েছে तीन नम्बर एजन मानुषीनम्र ते आल्ला के आगे चे बी गभर भावे विश्वास कर चार नम्बर जख को मानूष तवा करन भेगे जाए और अल्लाह सब्बानी दोआ ए तबा कबूल करबें प्रियनबी मुहम्मद सल्लाम এটা আছে ইবনে মাজা খন্ড নম্বর তিন বুক অব করবেন। একটা ন্যায় বিচারক করা হয়েছে আল্লাহ সবান তিন ধরনের মানুষের দোয়া কবুল করবেন যারা ভ্রমণ করছে যারা রোজাদার আর অত্যাচারিত তাহলে বুঝতে পারছেন যে এই তিন ধরনের মানুষের মন ভাঙ্গা আল্লাহ সাবান সেই বান্দাদের আর আরো কাছাকাছি আসেন যাদের মন ভেঙে গেছে আর আল্লাহ সাহায্য করবেন দয়া করবেন পঞ্চম উপকারী হচ্ছে যখন একজন মানুষ মন থেকে অনুশোচনা করে এটা ইবাদতের সবচেয়ে সেরা কাজগুলোর একটা আর একজন সালাফ কথা বলেছেন যে একজন মানুষ কোনো পাপ করে তবা করতে পারে আল্লাহ তাকে ক্ষমা করবেন সে বেসতে যেতে পারবে আর অন্যদিকে एक जो मानूष किस भलो काजे अहंकारी होते से कारण दो चोखे जो तक तरह मन दम्भ तैरि होते भूल क्या करना पाप करना यह कारण दो चोखे छकता हल्ला पवित्रक्रणे सुराफुर कान अम्बर पचिस आयत नम्बर सत्तर जरा ईमान आने तबा करार्थना कर आल्ला तर दवा कबूल करें তাদের ক্ষমা করে দেন আর পুণ্য দিয়ে তাদের পাপ পরিবর্তন করে দেন কারণ আল্লাহ ক্ষমাসীল এবং পরম দয়ালু আর ইবনা আব্বাস রাদিয়াল্লাহানহর মত অনুযায়ী যে সময়করণের আয়াত নাজিল হয় আমাদের নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম তিনি খুব খুশি ছিলেন ইবনা আব্বাস রাজিয়াল্লাহানহ বলেন পবিত্রকরণের যে আয়াত পেয়ে আল্লাহ তালার রাসুল সবচেয়ে বেশি খুশি হয়েছেন সেটা হচ্ছে এই আয়াত আল্লা বলেছেন আমি তোমাদের দিয়েছি আর বলেছেন সুরা গাফির অধ্যায় নম্বর চল্লিশ আয়াত নম্বর তিন যে আল্লাহ ক্ষমাশীল তিনি তবা কবুল করেন তিনি পাপ ক্ষমা করেন এরপর পবিত্র করণে সুরা হিজার অধ্যায় নম্বর পনেরো আয়াত যে আল্লাহ সুবাহা তিনি ক্ষমাসী এবং জাকির এবার আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ যে আমাদের তবা কবুল করবেন সেজন্য আমাদের কোন কোন শর্তগুলো পূরণ করতে হবে তবার ক্ষেত্রে নবী নবীরাসুলগণের কোন উদাহরণ কি বলবেন মানে নবী নবীরাসুলগণ কিভাবে আল্লাহ তাল্লাহার কাছে তওবা করেছিলেন আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরাতম অধ্যায় নম্বর ছষট্টি আয়াত নম্বর 8। যে হে মোমিনগণ তোমরা আল্লাহবা করো বিশুদ্ধ তবা এবং আমরা যদি পাঁচটা শর্ত পূরণ করতে পারি তাহলে আল্লাহ আমাদের তবা কবুল করবেন এক নাম্বার তাকে মেনে নিতে হবে সে যেটা করেছিল সেটা ভুল দুই নাম্বার সাথে সাথে কাজটা বন্ধ করতে হবে তিন নাম্বার সে আল্লাহ সাব তালার কাছে ক্ষমা প্রার্থনা করবে চার নাম্বার সে এই ভুল কাজটা আবার করবে না আর পাঁচ নাম্বার যদি সে অন্যের কাছ থেকে কিছু নিয়ে থাকে সেটা ফেরত দেওয়ার সামর্থ্য থাকলে ফেরত দেবে যেমন টাকা চুরি করলে সেই টাকা ফেরত দেবে কোনো মূল্যবান সম্পদ নিলে ফেরত দেবে সে যদি ক্ষতিপূরণ করতে পারে তাহলে সেটা করবে আর ইবনে কায়েমের মত অনুযায়ী তিনি বলেছেন যে তবা তখনই কবুল করা হয় যদি সেই লোক গুনার কাজটা আর কখনো না করে আর এটা তাকে ভালো কাজ করতে সাহায্য করবে খারাপ কাজ করতে বাধা দেবে ইমামান নাওভির মতে তিনি বলেছেন কারো তবা কবল হতে গেলে তাকে তিনটা শর্ত পূরণ করতে হবে এক নাম্বার সেই খারাপ কাজটা বন্ধ করতে হবে দুই নাম্বার ক্ষমা প্রার্থনা করবে তিন নাম্বার কাজটা আর করা যাবে না তিনি বলেছেন এখানে চার নম্বরে আরেকটা শর্ত আছে যদি কেউ কোনো মানুষের ক্ষতি করে পারলে ক্ষতিপূরণ করবে আর বিভিন্ন সৈহাদিস এরকম অনেক উদাহরণ আছে যে মানুষ কিভাবে তওবা করেছে এই হাদিসটার উল্লেখ করা হয়েছে সৈবুখারিতে খর চার আছে বুক অব কাসল আমি নাম্বার চারশো যে একজন লোক ছিল যে নিরানব্বইটা খুন করেছে সে ক্ষমা প্রার্থনা করতে চাইল লোকজনকে জিজ্ঞেস করলো কিভাবে করবে সেটা তাকে পাঠানো হলো সন্ন্যাসীর কাছে से सन्यासी बल तुम निानबूष के खून करोम क्षमा पा समना नहीं लोकटा रेगे गई सन्यासी को मेरे फिलल और तक तर खुण एक गल और क्षमा प्रार्थना करते चाहे लोक बल जो क्षमा प्रार्थना करते चाओ ताई देशे जाओ जेखने मानूष आल्ला तलार इबादत कर और इनशाला जगह झेड़े जाने তোমার পাপগুলো করেছ সেই দেশে যাও যেখানে মানুষ ক্ষমা প্রার্থনা করছে আর ইনশাল্লা আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন তখন লোকটা সেই দেশের দিকে রওনা হল তবে যাওয়ার পথে ঘটল দুর্ঘটনা সে মারা গেল তার মুখটা ফেরানো ছিল ওই গ্রামের দিকে যেখানে মানুষ তওবা করছে তখন দুইজন ফেরিস্তা ভালো কাজের ফেরস্তা আর খারাপ কাজের ফেরিস্তা দুজনে আসলো তাকে নিয়ে যেতে চাইল তখন বেহেস্তের ফেরিস্তা সেখানে বলল একে আমরা নিয়ে যাব কারণ তবা করতে চেয়েছিল খারাপ কাজ বা দুজো ফেরিস্তা তখন বললো না সে তো কোনো একটা ভালো কাজ করেনি আমরা নিয়ে যাব। তখন আল্লাহ সব আলা হস্তক্ষেপ করেন তিনি সেই গ্রামকে বললেন যেখানে লোক অনুশোচনা করছে গ্রামটা যেন সেই লোকের কাছাকাছি চলে আসে যে খুনগুলো করেছে আর সে যেখানে এই খারাপ কাজগুলো করেছে সেই জায়গাটাকে বললেন দূরে সুরে যেতে তারপর দূরত্ব মাপার সময় দেখা গেল যে লোকটা আছে ওই গ্রামের একবিগত কাছাকাছি যেখানে মানুষ তবা করছে তখন আল্লাহ সে লোককে ভেসতে পাঠিয়ে দিলেন এটা হলো একটা উদাহরণ লোকটা একশো জনকে খুন করে তবা করতে চাইল শুধুমাত্র তবার নিয়ত আর সেই গ্রামের দিকে যাচ্ছিল এ হাদিসের আরেকটা ভার্সন বলছে মৃত্যুর সময় নিজেকে সেই দিকে ঠেডে দিল যে জায়গায় যেদিকে গেলে সে ক্ষমা পেতে পারে এখানে আমরা দেখছি শুধু তবাক করার অনুশোচনা করার নিয়ত ছিল বলে আল্লাহ তাকে ক্ষমা করেছেন এরকম আরেকটা হাদিস আছে সহি মুসলিমে খণ্ড নম্বর তিন বুক অফ হুদুদ হাদিস নম্বর চার হাজার দুশো যে জোহাইনা গোত্রের একজন মহিলা যে ব্যবিচার করেছিল সে নবীর কাছে আসলো তখন সে গর্ভবতী সেই মহিলা নবীর কাছে এসে বলল যে আমি এই গুনার কাজ করেছি আমাকে শাস্তি দিন নবী তখন মহিলার অভিভাবককে বললেন সন্তানের জন্ম হওয়া পর্যন্ত তুমি এই মহিলার যত্ন নাও তারপরে তাকে আমার কাছে নিয়ে এসো অভিভাবক সেই মহিলা যত্ন নিল তারপর মহিলাকে সন্তানের জন্ম দিল মহিলা আনা হলো। তখন নবী বললেন যেহেতু ব্যবিচার করেছে সেজন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তখন সেই মহিলাকে বলা হল তার পরনের কাপড় দিয়ে নিজেকে জড়িয়ে নিতে তারপর লোকজন পাথর ছুঁড়ে তাকে মেরে ফেলল লাশ নিয়ে যাওয়ার পরে নবী তার জন্য দোয়া করলেন তখন উমরাদ আল্লাহন বললেন হে রাসুল আপনি ব্যবচার করা মহিলার জন্য দোয়া করছেন নবী বললেন এই মহিলা যেভাবে তবা করেছে এই তোর পরিমাণ মদিনার সত্তর জনের মধ্যে ভাগ করে দিলেও প্রত্যেকেই বেহতে যেত এই মহিলা চেয়ে ভালো তবা আর কে করতে পারে সে নিজের জীবন দিতেও প্রস্তুত আল্লাহ সালার খাতিরে এরকম আরেকটা উদাহরণ আছে সহি মুসলিমে খণ্ড নম্বর তিন বুক হুদুদ হাদিস নম্বর চার হাজার দুশো পাঁচ যে মাইজবিন মালিক রাদ হো নবীর কাছে এসে তাকে বললেন যে আমাকে বিশুদ্ধ করেন নবী বললেন ধিক তোমাকে আল্লাহ স্বারতাল্লার কাছে ক্ষমা প্রার্থনা করো আর তবা কর মাইজবিন মালিক ফিরে গিয়ে আবার আসলেন আর বললেন হে আমাকে ক্ষমা করুন নবী বললেন ধিক তোমাকে আল্লাহ স্বান তা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো আর তবা করো তিনি ফিরে গেলেন তারপর আবার আসলেন হে আল্লাহ আমাকে বিশুদ্ধ করুন নবী বললেন এখান থেকে চলে যাও তুমি ক্ষমা প্রার্থনা করো আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করো চতুর্থমার মতো এসে তিনি নবীকে বললেন আমাকে ক্ষমা করুন নবী তখন বললেন কিসের থেকে তখন মাইজ রাদ আল্লাহ বললেন যে ব্যবিচার থেকে নবী বললেন তুমি কি পাগল মাথা খারাপ হয়ে গেছে তখন মায় বললেন না পাগল হয়ে যায়নি নবী তখন বললেন তুমি কি মাতাল মদপান করেছো নাকি অ্যালকোহল পান করেছ তখন আশেপাশের লোকজন মুখ থেকে গন্ধ নিল বলল না রাসুল সে মদপান করেনি নবী বললেন তুমি সত্যি ব্যবচার করেছ মায়ুজ বললেন হ্যাঁ করেছি যে গুণা করেছি সেজন্য আমি শাস্তি পেতে চাই তখন নবী মোহাম্মদ সুল্লা ইসলাম লোকজনকে বললেন তাকে পাথর মারতে তাকে পাথর ছুঁড়ে মারা হলো এবং মৃত্যুর পরে সাবিগণের মধ্যে একটা ব্যাপারে মতভেদ দেখা দিল এক দল বলতে লাগল যে মাইজ মুক্তি পায়নি তার মানে আল্লাহ আল্লাতালা তাকে ক্ষমা করেননি আরেক দল তখন বলতে লাগল যে আল্লাহ স্বান তালা মাইজের তবা কবুল করেছেন তার অনুশোচনা কবুল করেছেন ইনশাল্লাহ সে ভেসতে যাবে দুই তিন দিন লোকে বলা বলি করল তখন নবী মোহাম্মদুল্লাহসাল্লাম আসলেন আর সাহাবেগণকে বললেন মায়াজীবনে মালিকের জন্য দোয়া করতে কারণ সে তার পাপের জন্য তওবা করেছে আর যদি তার তার পরিমাণ অনেকের মধ্যে ভাগ করে দাও সেটা সবার ভেজতে যাওয়ার জন্য যথেষ্ট তাহলে দেখতে পাচ্ছেন লোকজন অনেক গুরুতর পাপ করেছিল কিন্তু তবা করেছে আর এ কারণে মরার জন্য তারা প্রস্তুত ছিল কারণ দুজনে ভালো করে জানত যে ব্যবিচার করলে শাস্তি মৃত্যুদণ্ড পাথর ছুঁড়ে মৃত্যু এখানে তাদের উঁচুস্তরে তাকওয়া দেখতে পাচ্ছেন একেবারে বিশুদ্ধ তাকুয়া তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে আর আল্লাহ ক্ষমা করেছে খুব সুন্দর আপনি নবী মোহাম্মদ সাল্ল্লা সাহাবিগণের জীবনী থেকে সুন্দর কিছু উদাহরণ দিলেন আপনাকে অনেক ধন্যবাদ ডা জাকির প্রিয় ভাই ও বোনেরা ইনশাআল্লাহ আমাদের আবারও দেখা হবে একটা ছোট্ট বিরতির পরে Ah, ah, ah, ah, ah. Looking up at the sky, searching for Allah most high. He rejected the way of worshiping gods of clay.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 When I put a megaset, little food on a plate Mother said she was glad, always sharing what we had When I asked how can we share what's not enough She said the heart of a Muslim still worth loving He said it's time you should know, as you learn you will go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 प्रिय मुसलिम एमुस्लिम भाई बोरा असलुष्ठने आबार स्वागतम रमजान आ डेट उ जिर होस्ट यूसुफ चेम्बार्स और आज के आलोचनार टपिक रमजान অনুশোচনা বা মাস। তাস জাকির যে এমন কোন বা কি আছে যেখানে আল্লাহ আমাদের তবা কবুল করবেন না যদি আল্লাহ ক্ষমা ছিল তা দয়ার কথা বলেন পবিত্র কোরণে যতগুলো সুরা আছে তার একটা প্রত্যেকটা সুরা শুরুতে আছে বিসমুল্লাহ রহমান রহম দয়া পরম দয়ালু আল্লাহ নামে শুরু করছি প্রত্যেকটা সুরা শুধুমাত্র সুরা তবা অধ্যায় নম্বর নয় বাদে আর আল্লাহ পবিত্রকূরণে বলেছেন সুরাজ উমার অধ্যা আয়াত নম্বর তিপান্ন যে হে আমার বান্দাগণ তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ নিরাশ হও না আল্লা সবানার অনুগ্রহ থেকে আল্লাহ সব পাপ ক্ষমা করতে পারেন আল্লাহ তিনি তো ক্ষমাসীল এবং পরম দয়ালু এখানে আল্লাহ বলেছেন তোমরা যে পাপই কর আল্লা সাবানওয়ালা সব পাপ ক্ষমা করে দিতে পারেন শুধু যদি তোমরা ত বা করো যদি সঠিকভাবে ভাবে বা করো যদি ক্ষমা প্রার্থনা করো ইনশালদ সাল্লাশো একান্ন বলেছেন যে প্রত্যেক আদম সন্তান তারা পাপ করে সবচেয়ে ভালো সে যে করে পাপ করার পরে যদি ত করেন আপনি সবচেয়ে ভালো ত করা খুবই গুরুত্বপূর্ণ এই হাদিসটা আছে তিরমিজিতে হাদিস নাম্বার তিন আমাদের নবী নবীম মোহাম্মদাম বলেছেন যে আল্লাহ বলেছেন হে আদম সন্তান তোমরা যে পাপই করো আমি তোমাদের সব পাপ ক্ষমা করব যদি তোমাদের পাপ আকাশের মেঘ পর্যন্ত পৌঁছায় আমি তোমাদের ক্ষমা করব। আমার কাছে দয়া ভিক্ষা করো আমি ক্ষমা করে দেব আরেকটা হাদিসের উল্লেখ আছে সৈয় মুসলিমে হাদিস নাম্বার ছয় হাজার দুশো ছেচল্লিশ নবী মোহাম্মদ বলেছেন যে আল্লাহ বলেছেন যদি তোমরা দিন রাত পাপ করো আর ক্ষমা প্রার্থনা করো আমি তোমাদের ক্ষমা করব। আমার কাছে ক্ষমা চাইলে আমি তোমাদের ক্ষমা করব। এটা উল্লেখ আছে সহিবুখারিতে খণ্ড নম্বর আট হাদিস নাম্বার পাঁচ হাজার সে সময় কিছু যুদ্ধবন্দীদের মুক্তি দেওয়া হয়েছিল বেশিরভাগ ছিল শিশুর মহিলা একজন মহিলা তার ছেলের খোঁজ করছে কিন্তু খুঁজে পাচ্ছে না যখনই সে কোনো বাচ্চাকে দেখে তার নিজের দুধ খাওয়ায় আরেকটা বাচ্চাকে দেখল তাকেও সে দুধ খাওয়ালো। হল অবশেষে তার নিজের ছেলেকে সে খুঁজে পেল নবী সাহাবেগনকে প্রশ্ন করলেন যে এই মহিলা কি তার ছেলেকে আগুনে ফেলে দেবে সাহাবেগণ বললেন না আল্লাহ তার বান্দাদের ভালোবেসে থাকেন যদিও তারা পাপ করে সেই মহিলার চেয়ে অনেক বেশি ভালোবাসেন এটার ভিত্তিতে আমরা বুঝতে পারছি আল্লাহ স্বাহ যে কোনও পাপ ক্ষমা করতে পারেন যদি আমরা তাও বা করি আরেকটা উদ্ধৃতি দিচ্ছি আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা নিসা অধ্যায় চার যে আল্লাহ স্বানা চাইলে যে কোনো পাপ ক্ষমা করেন তবে তার সাথে শরিক করা কে কখনোই ক্ষমা করবেন না এখানে বোঝানো হচ্ছে যদি কেউ শির্ক করে আর তা করে মৃত্যুর আগে জীবন শেষ হওয়ার আগে ইনশাল্লাহ আল্লাহ সির্কের গুণাও ক্ষমা করে দেবেন যদি তবা করে সরল পথে আসে যদি এক আল্লাহ তালাকে বিশ্বাস করে তৌহিদে বিশ্বাস করে এমন ক্ষেত্রে আল্লাহ তালা সির্কের গুনাকেও ক্ষমা করতে পারেন সবচেয়ে বড় গুনা তবে মুসলিম অবস্থায় মারা গেলে মারা যাওয়ার পরে এখান আল্লাহ বলেছেন তিনি শির্কের গুণা ক্ষমা করবেন না অন্য কোন গুণা আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন তবে সীরকের গুণা কখনোই ক্ষমা করবেন না এটা সবচেয়ে বড় গুনা তাহলে আমরা বুঝতে পারছি যে আল্লাহ সুবাহতালা পরম দয়ালু এবং তার বান্দাদের পাপ ক্ষমা করে দিতে চান সুবাহ আল্লাহ অবশ্যই আল্লা সুবাহতালাহ হলেন পরম করুণাময় ড জাকির এখন কেউ যদি বিশুদ্ধভাবে তবা করতে চায় তাহলে কোন জিনিসের প্রয়োজন হবে এখানে চারটা জিনিসের প্রয়োজন এক নম্বর আমাদেরকে বুঝতে হবে আল্লাহতালা সর্ববিষয়ে ক্ষমতাবান তার ক্ষমতা এবং মহত্ব যে আল্লাহ চাইলে আমাদের শাস্তি দিতে পারেন সাথে সাথে এটা মনে রেখে তবা করবে আর আমাদের করা পাপ কতটা সামান্য সেটা আমরা দেখব না এখানে দেখব আল্লাহ স্নালার মহত্ব আর ক্ষমাসীলতা আর আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা নোহ অধ্যায় নম্বর একাত্তর আয়াত নম্বর তেরো ও আল্লাহ বলেছেন তোমাদের কি হয়েছে যে স্বীকার করতে চাচ্ছ না আল্লাহ বান তা আল্লাহ শ্রেষ্ঠত্ব তিনি তোমাদের সৃষ্টি করেছেন পর্যায়ক্রমে তাহলে আপনি যদি আল্লাহর মহত্ব সম্পর্কে বুঝতে পারেন আর তার কাছে ক্ষমা চান ইনশাআল্লাহ তিনি ক্ষমা করবেন দুই নাম্বার সবার একথা মনে রাখতে হবে যে একদিন সবাই মারা যাবে তখন আমাদের ঠিকানা হবে কবর আল্লাহ পবিত্রকূরণে বলেছেন সুরাহ আলী ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত একশো পঁচাশি জীবন মাত্রেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর রোজ কেয়ামতের দিন সবার কর্মফল পূর্ণমাত্রায় দেওয়া হবে তার মানে আমরা প্রত্যেকেই মারা যাব আর চূড়ান্ত হিসাব কিতাব কিতাবান্ত বিচার হবে রোজ কেয়ামতের দিন আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরাল্লুকমান অধ্যায় নম্বর একত্রিশ আয়াত নম্বর চৌত্রিশ আল্লাহ বলেছেন কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে এবং কেউ জানে কোন স্থানে তার মৃত্যু হবে তাহলে আমরা সবাই একদিন মারা যাব কিন্তু আমরা জানি না সেই সময়টা কখন সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব তবা করব কারণ আমরা জানি না আমাদের শেষ মুহূর্তটা কখন আসবে তিন নাম্বার পয়েন্ট হচ্ছে ইহকাল আর পরকালের যে পুরস্কার পাবেন সেটার ভিত্তি হল আখিরাতের জন্য করা বিভিন্ন কাজ আপনি আখিরাতের জন্য যে কাজগুলো করবেন সেগুলোর উপর ভিত্তি করেই এই ইহকাল আর পরকালের পুরস্কার পাবেন এটা খুবই গুরুত্বপূর্ণ আর আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা ফাতির অধ্যায় পঁয়ত্রিশ আয়াত পাঁচ নিশ্চয়ই আল্লাহ সত্য সুতরাং জীবন যেন তোমাদেরকে প্রতারিত না করে আর শয়তান যেন কিছুতেই তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত না করে। আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেসব কাজগুলো করব সেগুলো সবই হবে আখিরাতের পরকালের উদ্দেশ্যে এরকম একটা হাদিস আছে তিরমিজিতে হাদিস নাম্বার দুই হাজার তিনশো বিশ আমাদের নবী মোহাম্মদাম বলেছেন যে এই পৃথিবী আল্লাহ স্বানার কাছে একটা ছোট মাছির ডানার মতো আর আল্লাহ আল্লাহআলা কোন অবিশ্বাসীকে সেখান থেকে এক আজলা পানীয় দেবেন না এই পৃথিবী পরকালের পৃথিবীর সাথে তুলনা করলে এটা একটা মাছির ডানার মতো আর আল্লাহ অবিশ্বাসীকে এক আজলা পানীয় সেখান থেকে দেবেন না একই ধরনের আরেকটা হাদিস আছে সহি মুসলিমে খন নম্বর চার বুক অব প্যারাডাইজ হাদিস নম্বর ছয় হাজার চারশো তিরাশি আমাদের প্রিয়নী বলেছেন যে আল্লাহ স্বাহানুয়া তালার কাছে এই পৃথিবীকে যদি পরকালের দুনিয়ার সাথে তুলনা করি সেটা অনেকটা কোন মানুষ যদি তার আঙ্গুল মানে তর্জনী সাগরের পানিতে ডুবাই তারপরে হাত তুলে আনে তর্জনীতে কিছু পানি লেগে থাকবে আমাদের পৃথিবীটা এরকমই তুলনায় আমাদের পৃথিবী এই সামান্য পানির মতোই হাতের আঙুলে যে পানিটা লেগে থাকে ইহকালের পৃথিবী এতটুকু যদি তুলনা করি সাগরের সাথে মানে পরকালের পৃথিবী তাহলে আখিরাতের তুলনায় ইহকালের পৃথিবীর গুরুত্ব অনেক কম আমাদের বুঝতে হবে এই জীবন পরকালের জন্য একটা পরীক্ষা আর আল্লা পবিত্র আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন পরীক্ষার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম চার নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের বুঝতে হবে যে এই শাস্তি আমরা ইহকালেও পেতে পারি আর আমরা যে শাস্তি পাব সেটা আমাদের পাপের জন্য আমাদের জীবনের যে সব বিপর্যয় আসবে তার কারণ হচ্ছে আমাদের পাপ আল্লাহ বলেছেন সুরা জুখরূপ অধ্যায় নাম্বার তেতাল্লিশ আয়াত নম্বর ছিয়াত্তর যে আমি তাদের প্রতি জুলুম করব না বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করবে তাহলে এই চারটায় গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের মনে রাখতে হবে সুহান আল্লাহ এই সুন্দর উত্তরের জন্য আপনাকে আবারও ধন্যবাদ ড জাকির আপনি কি এবারে আমাদের বলবেন যে অনুশোচনা বা তবা করার জন্য একজন মানুষের জীবনে সবচেয়ে শ্রেষ্ঠ সময় কোনটা যদি এরকম কোনো সময় থাকে আল্লাহ পবিত্রকূরণে বলেছেন সুরানিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর সতেরো যে আল্লাহ তাদের তবা কবুল করবেন যারা ভুলবশত খারাপ কাজ করে থাকে আর তারা যেন তাড়াতাড়ি তবা করে নিশ্চু আল্লাহ স্বানা পরম দয়ালু এবং তিনিই সর্বজ্ঞানী ও প্রজ্ঞাময় এখন পবিত্র কোরআনের এই আয়াতের একটা ব্যাখ্যা দিয়েছেন মুজাহিদ রাদিয়াল্লাহ আনহ তিনি বলেছেন যে ভুলবশত খারাপ কাজ মানে যে কোনো পাপ জেনে বা না জেনে করেন যদি সেই পাপের পথ থেকে ফিরে না আসেন তাহলে সেটা ভুলবশত তার মানে আল্লাহতালা সব গুনহায় ক্ষমা করবেন যদি সেই লোক তাড়াতাড়ি তও করে আগে এটা উল্লেখ করা হয়েছে আমাদের নবী সালামের একটা হাদিসে এটা আছে থিমি জিতে বুক অফ সাপ্লিকেশন হাদিস নম্বর তিন হাজার পাঁচশো সাঁত্রিশ যে বান্দার তবা কবুল করবেন যতক্ষণ না সেই বান্দার মৃত্যু ঘণ্টা বাজে তার মানে যতক্ষণ না তার মৃত্যু সময় উপস্থিত হয় সে যদি জীবনের শেষ সময়ে উপস্থিত হয় মৃত্যুসজ্জায় থাকে শুধুমাত্র তখন আল্লাহ তবা কবুল করবেন না এর আগে কেউ তবা করলে তিনি কবুল করবেন তাই এ ব্যাপারে বিশেষজ্ঞগণ সবাই একমত যে পবিত্র পবিত্রকরণে সুরের নিসা অধ্যায় চার আয়াত সতেরোতে তাড়াতাড়ি মানে আমরা তবা করব মৃত্যুর আগে আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন সুরাজ জুমার অধ্যায় নম্বর উনচল্লিশ আয়াত চুয়ান্ন থেকে আটান্ন বলা হয়েছে যে তোমরা তোমাদের প্রতিপালকের অভিমুখে হও তোমাদের কাছে শাস্তি আসার আগে যাতে কাউকে বলতে না হয় যে আমি ভুল কাজ করেছি বা ঠাট্টা করেছি অথবা কেউ যেন না বলে যে দয়া করে আরেকটা সুযোগ দেন তখন দেরি হয়ে গেছে আল্লাহ বলেছেন কোরানে সুরা মুমিনুন অধ্যা নম্বর তেইশ আয়াত ৯৯ ও একশো যে যখন সময় শেষ হয়ে যাবে যখন কারো মৃত্যু উপস্থিত তখন সে বলে হে আল্লাহ সবান আমাকে আরেকটা সুযোগ দেন তখন আল্লাহ বলবেন দেরি হয়ে গেছে তাদের আর কোনো সুযোগ দেওয়া হবে না তাহলে তবা করার সময় হচ্ছে যদি কেউ ভুলবশত পাপ করে যত তাড়াতাড়ি সম্ভব তবা করতে হবে আর ইনশাল্লাহ আল্লা তালা নিশ্চয়ই তাকে ক্ষমা করে দেবেন জাজাকাল্লা খৈর ড জাকির উত্তরের জন্য ধন্যবাদ প্রিয় ভাই ও বোনেরা ইনশাআল্লাহ আমাদের আবারও দেখা হবে ছোট্ট বিরতির পরে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 আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের আলোচনার টপিক রমজান অনুশোচনা বা তবার মাস ড জাকির এবারে প্রশ্নটাও প্রায় সমান গুরুত্বপূর্ণ আর অনেকেই এই ব্যাপারটা সম্পর্কে জানতে চান আমিও জানতে চাই এরকম কোন লক্ষণ কি আছে যেটা দেখে আমরা বুঝতে পারব যে আমাদের তবা আল্লাহ কবুল করেছেন এটা আমরা কিভাবে বুঝব আল্লাহ সাহা তালা আপনার তবা কবুল করেছেন কিনা এটা লক্ষণগুলো এক নাম্বার হচ্ছে যে আপনি সেই আর কখনো করবেন না আপনার ভালো কাজের সংখ্যা বাড়তে থাকবে খারাপ কাজ কমতে থাকবে এটা এক নাম্বার লক্ষণ যে আল্লাহ তবুল করেছেন দুই নাম্বার হচ্ছে আপনি আল্লাহ স্বাহাকে ভয় করবেন তিন নাম্বার হলো আপনি অনুশোচনা করবেন আল্লাহ সাহানার কাছে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন চার নাম্বার হচ্ছে আপনি থাকবেন বিনয় সব সময় নম্রতার সাথে আল্লাহকে ডাকবেন এই হচ্ছে চারটা লক্ষণ যেগুলো দেখে বুঝবেন যে আল্লাহ তালা আপনার তবাকবুল করেছেন আর আল্লাহ যদি কারো তবা কবুল না করেন তখন তার তবাতে ঘাটতি থাকবে সেই পাপকাজ করে সে আনন্দ পাবে আর কাজগুলো সে করে যেতেই থাকবে এটা এক নাম্বার। দুই নাম্বার সে নিশ্চিত হয়ে থাকে যে তার তাও কবল হবে সে যেন পাপ মুক্ত আর অবশ্যই আল্লাতালা তাকে ক্ষমা করে দেবেন এটা দুই নম্বর তিন নম্বর হচ্ছে যে তার চোখ কাঁদবে না আর মন শক্ত হয়ে যাবে চার নম্বর সে যা করবে তার মধ্যে ভালো কাজের সংখ্যা বাড়বে না সৎকাজ বৃদ্ধি পাবে না আমাদের প্রণবী মোহাম্মদুল্লা সাল্লাম বলেছেন এটার উল্লেখ আছে সেই মুসলিমে খণ্ড নম্বর 4 বুক অব রিপেন্টেন্স হাজিস নম্বর ছয় যদি মানুষ কোনো পাপ কাজ না করত আল্লাতলা তাদের নিশ্চিন্ন করে সেখানে অন্য মানুষদের বসিয়ে দিতেন যারা পাপ করবে আর ক্ষমা প্রার্থনা করবে যাতে আল্লাহ ক্ষমা করতে পারেন আপনারা যদি হাদিসটা বুঝতে পারেন ব্যাপারটা খুবই আজব যে আল্লাহকে চান আমরা পাপ করি পাপ না করলে নিশ্চিন্ন করে দেবেন এখানে বোঝানো হচ্ছে যে কিছু মানুষ আছে যারা পাপ করবে তারপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে অনুশোচনা করবে এভাবে আল্লাতালার কাছে চলে আসবে তাদের সৎকাজ বৃদ্ধি পাবে আর এই লোকগুলো বেহেস্তে যাবে আবার অন্যদিকে কিছু মানুষ ভালো কাজ করবে আর তারা দম্ভ করবে এটা নিয়ে তারা গর্ব করবে এটা তাদেরকে নিয়ে যাবে তাই আল্লাহ বলেছেন যদি মানুষ কোন রকম পাপ না করতো আল্লাহ আনতেন যারা পাপ করে ক্ষমা প্রার্থনা করবে আর আল্লাহ তাদের ক্ষমা করবেন তার মানে আপনাকে হতে হবে বিনয় তাহলে আল্লাহ কবুল করলে তার লক্ষণগুলো এরকম আল্লাহ সুবাহ যেন আমাদের তবাগুলো কবুল করে নেন ডক্টর জাকির এবারে আমি আপনাকে আরেকটা প্রশ্ন করব যেটা হবে আমাদের অনুষ্ঠানের শেষ প্রশ্ন আজকের এই পর্বের শেষ প্রশ্ন আর সেটা হল যে এমন কোন গুণা বা পাপকাজ কি আছে যেখানে আল্লাহ আমাদের তবা কবুল করবেন না যদি আল্লাহ সবান তা আলার ক্ষমা ছিল দয়ার কথা বলেন পবিত্রকরণে যতগুলো সুরা আছে তার একটা প্রত্যেকটা সুরা শুরুতে আছে বিসমিল্লাহ রহমান রহেম দয়া মায়ম দয়ালু আল্লাহ নামে শুরু করছি প্রত্যেকটা সুরা শুধুমাত্র সুরা ত বা অধ্যায় নম্বর বাদে আর আল্লা পবিত্রকূরণে বলেছেন সুরা জুমার অধ্যায় নম্বর উনচল্লিশ আয়াত নম্বর তিপান্ন যে হে আমার বান্দাগণ তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ নিরাশ হয়েও না আল্লাহ স্বান্লার অনুগ্রহ থেকে আল্লাহ সব পাপ ক্ষমা করতে পারেন আল্লাহ তিনি তো ক্ষমাশীল এবং পরম দয়ালু এখানে আল্লাহ বলেছেন তোমরা যে পাপই করো আল্লাহ সব পাপ ক্ষমা করে দিতে পারেন শুধু যদি তোমরা ত করো যদি সঠিকভাবে ত বা করার্থনা করো ইনশা আল্লাহ আল্লাহ ক্ষমা করে দেবেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন এই সই হাদিসটা উল্লেখ আছে ইম নেমা যায় হাদিস নাম্বার চার হাজার দুইশো আমাদের নবী বলেছেন যে প্রত্যেক আদম সন্তান তারা পাপ করে সবচেয়ে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 আরেকটা হাদিসের উল্লেখ আছে সোহে মুসলিমে হাদিস নাম্বার ছয় হাজার দুইশো ছেল্লা সাল্লাম বলেছেন যে আল্লাহ বলেছেন যদি তোমরা সারা দিন রাত পাপ করো আর করো আমি তোমাদের ক্ষমা করব। আমার কাছে ক্ষমা চাইলে আমি তোমাদের ক্ষমা করব। এটা উল্লেখ আছে সোহেবুখারিতে খণ্ড নাম্বার আট হাদিস নাম্বার পাঁচ হাজার সে সময় কিছু যুদ্ধবন্দীদের মুক্তি দেওয়া হয়েছিল বেশিরভাগ ছিল শিশুর মহিলা একজন মহিলা তার ছেলের খোঁজ করছে কিন্তু খুঁজে পাচ্ছে না যখনই সে কোনো বাচ্চাকে দেখে তার নিজের দুধ খাওয়ায় আরেকটা বাচ্চাকে দেখল তাকেও সে দুধ খাওয়ালো। অবশেষে তার নিজের ছেলেকে সে খুঁজে পেল নবী সাহেবেগণকে প্রশ্ন করলেন যে যদি এই মহিলা দেখে যে তার ছেলে একটা পাপ কাজ করছে তখন মহিলা কি তার ছেলেকে আগুনে ফেলে দেবে সাহাবেগন বললেন না আল্লাহ তালাও তেমনি তার বান্দাদের ভালোবেসে থাকেন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 জীবন শেষ হওয়ার আগে ইনশাল্লাহ আল্লাহ শিরকের গুনাও ক্ষমা করে দেবেন যদি তবা করে সরল পথে আসে যদি এক আল্লাহ তালাকে বিশ্বাস করে তৌহিদে বিশ্বাস করে এমন ক্ষেত্রে আল্লাহ শির্কের গুনকেও ক্ষমা করতে পারেন সবচেয়ে বড় গুনা তবে মুশ্রিক অবস্থায় মারা গেলে মারা যাওয়ার পরে এখান আল্লাহ বলেছেন তিনি সির্কের গুনা ক্ষমা করবেন না অন্য কোনো গুণা আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন তবে শির্কের গুন কখনোই ক্ষমা করবেন না এটা সবচেয়ে বড় গুনা তাহলে আমরা বুঝতে পারছি যে আল্লা সুবাহতালাহা পরম দয়ালু এবং তার বান্দাদের পাপ ক্ষমা করে দিতে চান সুবাহ আল্লাহ অবশ্যই আল্লাহ সুবাহতালাহ হলেন পরম করুণাময় ড জাকির আজকে এই প্রশ্নগুলোর উত্তরের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আর আজকের টপিকটাও খুবই গুরুত্বপূর্ণ ছিল আমি এখন বলতে পারি যে আমি জানি কিভাবে এই পবিত্র রমজান মাসে আল্লাহ সুবাহান তাল্লা কাছে দোয়া করব আর রমজান মাসের সবগুলো দিনকে কিভাবে কাজে লাগাবো। এই উপকারগুলো পাওয়ার জন্য আল্লাহ সুবাহ যেন এই পবিত্র মাসে আমাদের দোয়া কবুল করেন আমিন আমিন সব মুসলিমদের তোবা কবুল করুন আমি আশা করছি অমুসলিম ভাই বোনেরাও যেন এই মাসে উপকারগুলো পেতে পারেন আর তারা যেন আল্লাহ সুবাহান তাল্লার কাছে আন্তরিকভাবে আর সঠিকভাবে প্রার্থনা করতে পারে দিক নির্দেশনার জন্য আর আল্লাহ যেন তাদের তবা কবুল করেন ইনশাল্লা প্রিয় ভাই ও বোনেরা আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আজকের টপিকের উপর আমাদের সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারিনি তবে ইনশাল্লাহ আগামীকাল চেষ্টা করব আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দিতে তাহলে দেখা হবে আগামীকাল আর সেদিন আমাদের আলোচনার টপিক রমজান দোয়া বা প্রার্থনা করার মাস আসসালাম আলাইকুম বরহমতুল্লাহ হফিদিন পানি হে নাশ্রে না صدق كمنا صبر وارق بدموع البائسين رمضان قد أهل للصيام ولطى مسعدا لن نخلئته في كل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 जका तो दान अर्थ पल रायन बैंक सतचलिंग শূন্য শূন্য আট তিন সুইফট বিআইসি খৌর এ আর এ দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান